উবুবা বসমি রহিম ওসি মহাম তব على মহমদ محمد محمد. ومنكر মহমদ ওলান ও মুম ওকুকজমীন বিনিয়ম আদাবত অলয়মদ্দিন আমাদ উমনসব তকন তক রনফ ফি হে মালু বনুন বালব সলীম ওসুল্লা মহমদ ওল্য বিন أما بعد فقد قال قال الله الله في بسم আমকর কালহকম ফি মহকাম কাবিলকিম হেসাল বসমি আ রহমা কান কানিফমিনমশরকিন সদকাল আমার প্রিয় ও السلام عليكم শরত الله বরহমলাত আপনাদের সকলকে আন্তরিক সালাম ও শুভেচ্ছা জানিয়ে আজকের অনুষ্ঠান ইসলাম ইন বাংলায় আপনাদেরকে স্বাগতম জানাই আশা রাখি আপনারা যে যেখানে আছেন ভালো আছেন কুশলমঙ্গলে আছেন সুখে থাকুন শান্তিতে থাকুন সমস্ত প্রকারের দুঃখ কষ্ট থেকে মুক্তিতে থাকুন আল্লা রব্বুল কাছে। কাছেই কামনা করি আহমিনব্বাল আলামিন এই দুয়ার সঙ্গে আমি আজকের পর্ব শুরু করতে চলেছি আজ শনিবার ওয়াদা হিসেবে আজ কোন নবীর জীবনী শোনানোর দিন সুতরাং আজ ধারাবাইক হিসেবে সপ্তম নবী হজরত ইব্রাহিম নবী আলহ সালাম ছিলেন জানার সম্পর্কে কোরআন বলছে ইন্না এব্রাহিম আ কানা উম্ম তন কানতিল্লাহে হানি ফন ওয়ালামক আল মুশরিক হজরত ইব্রাহিম নিঃসন্দেহ তিনি एका एक उम्मेदी एक गोष्ठी वोत्रा उन्नी एक प्रभावशाली और अल्लाहर प्रति एूड़ विश्वास रखत जे पुरो समाज एकदिगे छा एक दिखे छ कुरने विभिन्न जैगे उल्लेख प्राय ऊनस आए कुरने हज़रत इब्राहिम नबी आल्लम सम्पर्के बर्णित आलोचना तई आएर तर्जमा तफसिलगो जो तुले देखें तो हज़रत इब्राहिम नबी कत মনোবল রাখতেন ওনার মনোবল কত বিরুদ্ধে ছিল যে পুরো সমাজ পুরো দেশ পুরো জগৎ একদিকে ছিল আর উনি একা একদিকে ছিলেন নির্ভয়ে উনি সমাজের দুষ্কর্মের বা জুলম অত্যাচারের बाद कर तई कुराना के बोल इन्ना इब्राहिम एक ना उम्मतन जनबी इब्राहिम एक उम्मत छे उन्नी निजेपालकशनएर शरियतर जो विधान से सम्पर् उन चूड़ान चूल परिमाणे उनी आल्ला हुकुम के अमान्य करेंल्ला हुकुमर ओपर अमल करते दिमा हन तई जाना इब्राहिम के अलुल आजम जिसमस्त नबीर मनोबल अतिबृद्ध छ मैं बहु चुल अत्याचार सवार उनजे মনোবলকে হারাননি আর যে উদ্দেশ্যে আল্লা রব্বুল আলমিন ওনাদেরকে পাঠিয়েছিলেন ওনারা নিজের উদ্দেশ্যে চুল পরিমাণে পিছে হটেননি তাই ওনাদেরকে উল উল নবী বলা হয়েছে তো জানাবি এব্রাহিম নবীর আগে জানাবী নূর নবী উলুল আজম নবী ছিলেন উনি ওই বহু কষ্ট সহ ছিলেন সমাজ ওনার কম জাতের লোকেরা ওনাকে বহু কষ্ট দিয়েছিলেন বহু আঘাত করেছিলেন তারপরেও কিন্তু উনি মনোবল হারাননি ঐরূপ জানাবে এব্রাহিম দ্বিতীয় উলুল আজম নবী ছিলেন যিনি নিজের মনোবলকে কখনো কম হতে দেননি আর যেভাবে আল্লা রব্বুল আলমিন ওনাকে ওনার উম্মতের হেদায়তের জন্য নিযুক্ত করেছিল সেলেক্ট করেছিল উনি সেইভাবেই নিজের উম্মতকে পুরো মনোবলের সঙ্গে হেদায়ত করেছিলেন বা হেদায়ত করতেন জনাবে এব্রাহিম নবী ওনার নাম কোরআনে প্রায় ঊনসত্তর জায়গায় এসেছে আর বিশেষ একটি সুরা ওনারই নামে সুরা এব্রাহিম কোরআনের ১৪ নম্বর সুরা তো ওনার নাম হচ্ছে এব্রাহিম আর ওনাকে যে গ্রন্থ দেওয়া হয়েছিল তাকে শহফে এব্রাহিম বলা হয় যেটা সুরায় আলাই সের এসেছে শৌফে আব্রাহিম ওয়ামুসা আর ওনার নিকটতম আত্মীয়দের মধ্যে যাদের নাম কোরআনে এসেছে বা ইতিহাসে বা হাদিসের মধ্যে রওয়ায়তে এসেছে ইসমাইল ইসহাক হাজির মানে জানাব হাজরা সারা আর আজার ওনার চাচা আর ওনার পিতা তার বা তারেক আর ওনার বিখ্যাত মজেজা যে মজেজার মাধ্যমে উনি নিজের কমকে বুঝিয়েছিলেন যে ইহকালও সব কিছু নয় পরকাল বলতে কোনো জিনিস আছে সকলকে মরতে হবে আল্লাহর সামনে সম্মুখীন হতে হবে হিসাব দিতে হবে তখন ওনার উম্মথ ওনার মিল্লাতের লোকেরা বলেছিল আল্লাহর নব্বী আমরা মরে যাওয়ার পরে কী করে জেন্দা হব কি করে জীবিত হব তাই উনি নিজের ওই প্রশ্ন নিজের প্রতিপালকের কাছে রেখেছে রেখেছিলেন উনি বিশ্বাস রাখতেন কারণ এটা আল্লাহ তার গ্রহান্তে সমস্ত আসমানিকে তবে জিক্র হয়েছে সমস্ত সাইফায় এসেছে যে আল্লাহ হ্যার দিয়েছে সেই মৃতদেহে আবার পুনরায় সেই যে বৈত জীবিত করবে ওনার পরিপূর্ণ বিশ্বাস ছিল তবুও নিজের কমের হেদায়তের জন্য যেটা কোরআনে উল্লেখ হয়েছে ল ইয়াতমাইন না কালবি আল্লাহ আমার মনসন্তুষ্টের জন্য আমি দেখতে চাই তুমি কিভাবে মরার পরে জীবিত করবে তো ইনশাল্লাহ ওনার আজকের জীবনীতে এ ঘটনা আগে আমি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। তো ওনার বিখ্যাত মজেজা ছিল যেটা দেখে ওনার কমের কিছু লোকেরা ওনার প্রতি বিশ্বাস এনেছিল তো জানাব এব্রাহিম নবী আলাহিসাল্লামের জীবনী যদি আমি প্রশ্ন উত্তর হিসেবে উল্লেখ করি আপনাদের সামনে তো এইভাবে সর্বপ্রথম প্রশ্ন হবে যে হজরত এব্রাহিম নবীর নাম বা ওনার বংশের পরিচয় কি ছিল নাম নামো নাসাব যাকে বলা হয় কি ছিল তো মনে রাখবেন হজরত ইব্রাহিম নবী আলাইসালাম জনাবেন নূ নবীর দশম পীড়িতে ছিলেন জানাবে এব্রাহিমের নাম ওনার বংশিক হিসাবে বা ধারাবাহিক হিসেবে পীড়ি হিসেবে এইভাবে বলা হয়েছে এব্রাহিম ইবনে তারিক এব্রাহিম ইবনে তারিখ ইয়া তার বিন নাহোর বিন সরোহ বিন রাও বিন ফালিজ বিন আবির বিন শালিক বিন ইরফ ইরফিকশাস বিনসাম বিন নূ অনেকেই মাঝখান থেকে শামকে সরিয়ে ডাইরেক্ট ইরফেকশাজ বিন নূহ বলেছেন তবে হযরত্ন নবী আলি সাল্লামের ছেলে শাহ শাম ওনার ছেলে ইরফেকশাজ ওনার ছেলে শালিখ ওনার ছেলে আবির ওনার ছেলে ফালিজ ওনার ছেলে রাও ওনার ছেলে সরোফ ওনার ছেলে নাহর ওনার ছেলে তারক বা তারেকাবে এব্রাহিমের পিতা ওনার ছেলে জানাবেন এব্রাহিম তো এব্রাহিম নবী ছিলেন হজরতনুল নবী আলাইসালামেল দশম পীড়িতে এবারে হজরত ইব্রাহিম নবী আলাইসালাম নূ নবী আলাহিসামের যাওয়ার কতদিন পরে এই বিশ্বে এই জগতে এসেছিলেন আর ওনার শরীয়ত বনার গ্রহণ তো কী ছিল তো জানাবে এব্রাহিম নবী হজরত নূ আলাইস্লামের এই দুনিয়া থেকে যাওয়ার প্রায় এক হাজার বছর পরে এই দুনিয়াতে এসেছিলেন মনে রাখবেন হজরত ইব্রাহিম নবী ওনার পরদাদা যাকে বলা হয় দশম পিড়িতে উনি ছিলেন ওনার আগে যে উলুল আজম নবী ছিল জানার দিন ও শরীয় ছিল তিনি ছিলেন জানাবে নূ নবী নূ নবীর পরে জানার দিন ও শরীয় চলেছে দুনিয়ায় তিনি হচ্ছেন হজরত এব্রাহিম নবী তো উনি হযরতআ আলাইসলামের এক হাজার বছর পরে এই দুনিয়াতে এসেছিলেন আর দ্বিতীয় উলুল আজম নবী ছিলেন উনি আর ওনার শরীয়তকে দিন হানিফ বা মিল্লাতে এব্রাহিম নামে বিখ্যাত বা জানা হয়েছে আর ওনার যে বই ছিল সেই বইকে সফে এব্রাহিম বলা হয় যেটা সোরে আলাই শিখে এসেছে এবারে আগের প্রশ্ন হচ্ছে যে জানাবে এব্রাহিম নবী আলাইসাল্লাম ওনার পিতা মাতা পিতা কে ছিলেন আর আজার যে ব্যক্তিকে অনেকেই ভুল বুঝে ওনার পিতা মনে করেন উনি কে ছিলেন তো এখানে ইতিহাস লিখছে জানাবে ইব্রাহিম নবী আলাইস্লামের পিতা ছিলেন জানাবে তার তৈ আলিফ রেখ আফ তারক আউ তে আলিফ রেখে ইবরানী নাম হয় তারেখ ছিল আর নইলে তারেক জনাবে ইব্রাহিমের জন্মের আগে উনি এই দুনিয়া থেকে চলে গিয়েছিলেন মনে রাখবেন যেমন আমাদের নবী হজরত মোহাম্মদ মুসফা সাল্লাইসাল্লাম পিতাহারা জন্ম নিয়েছিলেন মানে ওনার জন্মের আগে ওনার পিতা মারা গিয়েছিল জানাবে আবদুল্লাহ ঐরব জানাবে এব্রাহিম নবীর জন্মের আগে ওনার পিতা জানাবে তারিক উনি মারা গিয়েছিলেন আর ওনার মা জানার নাম ইতিহাসে লেখা হয়েছে বুনা বা নুনা ওনার মায়ের নাম ছিল বুনা বা নুনা উনি একটা বড় সাহসী মহিলা ছিলেন আর খোদা ক্ষোধাপাস ছিলেন মানে খোদা ছাড়া অন্য কারো উপাসনা কখনও করেননি সেই যুগে বেশিরভাগ জানাবে এব্রাহিমের মিল্লত বা ওনার কম বা জাতের লোকেরা সব বুথপারাস ছিল আপনারা জানেন ল মানাতো ওজা বা হবল ও কুবাইস বিখ্যাত প্রতিমা বা দেবতে ছিল যাদের পূজা পাঠ হতো তো জানাবে এব্রাহিম নবীর মাতা পিতা কিন্তু আল্লাহ ছাড়া কারোর উপাসনা বা ইবাদত করেননি আপনারা জানেন ওই যুগের জালিম যে বাদশাহ ছিল নমরুদ তার যা অর্ডার ছিল আগে উল্লেখ করছি তার থেকে কোনো প্রকারের উনি ভয়ভূত হননি ভয় করেননি যে যুগে কোনো সন্তানকে বিশেষ করে পিত্ত সন্তানকে জন্ম দেওয়া মানে মহা পাপ ছিল সেই সময় উনি জানাবে এব্রাহিমকে জন্ম দিয়েছিলেন কিভাবে আগে আসছে তবে এখানে সটে একটা জিনিস বলতে চাই জানাবে এব্রাহিম নবীর মা জানাবে বোনা বিবি বা বিবি আর জানাবে লুত লুতনবীর মা মানে ওনার যুগে আরও একজন নবী বিছিলেন। জানাবে লুথ ওনার মা আর জনাবী এব্রাহিমের স্ত্রী জানাবী সারা ওনার মা এই তিনজনের মা মানে আপন বুন ছিলেন সাগে বেহনীতি যাকে বলা হয় আপন বোন ছিলেন আর ওই তিন মহানারীর পিতা ছিলেন লাহিজ মানে জনবী এব্রাহিম নবীর নানা যিনি ছিলেন উনি ছিলেন খোদাপরস্ত আর উনিও নবী ছিলেন আর ওনার নাম ছিল লাহিস মনে রাখবেন জনাবে এব্রাহিম নবীর চাচা ছিল আজার যার নাম কোরআনেও এসেছে বা ইতিহাসেও প্রভাতে এসেছে জনাবে এব্রাহিম নবী যেহেতু উনি পিতাহারা জন্ম নিয়েছিলেন তো ছোটোবেলা থেকে ওনার চাচা ওনাকে লালন পালন করেছিল মায়ের সঙ্গে প্রথম পেরায় প্রায় তেরো বছর উনি পাহাড়ের গুফায় ছিলেন যেখানে ওনার মা ওনাকে জালেমের নজর থেকে বাঁচিয়ে রক্ষার জন্য জন্ম দিয়েছিলেন ওই পাহাড়ের গুফায় প্লাস ওই পাহাড়ের গুফায় প্রায় ১৩ বছর উনি কাটিয়েছিলেন যখন যুবক হয়ে গিয়েছিলেন তখন উনি বাইরে এসেছিলেন তো সেই সময় থেকে বাইরে এসে যে ব্যক্তির উনি সম্মুখীন হয়েছিলেন বা যে ব্যক্তি ওনার গার্জেন হিসেবে ওনার দায়িত্ব বহন করে ছিল ওনাকে লালন পালন করেছিল ছোট্টবেলা থেকে তিনি ছিলেন আজার। জানাবে এব্রাহিম নবীর পিতা জানাবে তারেকের ভাই আজার আর আজার ছিল বুথপরস্ত আর ওই যুগের জালিম বাদশাহ নমরুদের দরবারি মুশির ছিল মানে পার্সোনাল বা লিগাল অ্যাডভাইজার আর ওই ব্যক্তি জ্যোতিষী ছিল তাই গণনা করে বলেছিল নমরুদকে के खूब शीघ्र एम एक्टी बाच्चा जन्म ले तुम्हारे देश से तुम्हारे बा तुम्हारे पूर्वपुरुष दिन के बिल कर प्रतिपालक दिन के रज कर होक तुम्हारे ये समस्त खोदा जार तुम्हारा उपासना करबादत करो के अमान्य कर খোদার পরাস্তে শুরু করবে বা এবাদ শুরু করবে তাই সেই সময় নমরুদ নিজেও স্বপ্ন দেখেছিল রাত্রের স্বপ্ন দেখছে যে আকাশে একটা উজ্জ্বল তারা চমকে উঠেছে তার আলো পুরো বিশ্বে ছড়িয়ে পড়েছে আর ওই তারার সবাই উপাসনা করছে বা ওই তারাকে মেনে চলছে তখন সেই যুগের সমস্ত জ্যোতিষীদেরকে ডাকা হলো বা নম্র ডাকলো ডেকে বলল আমার এই স্বপ্নের তাবির বলো তখন সবাই ঐক্যবদ্ধ হয়ে একটাই কথা বলল যে খুব শীঘ্র এমন এক ব্যক্তি এই সমাজে আসবে যে ওই তারার মতো চমকাবে মানে আলোকিত হবে উজ্জ্বল হবে তাকে সবাই ফলো করবে মেনে নেবে এই কথা শুনে নমরত বলল তাহলে কি আমার রাজিত্ব শেষ হয়ে যাবে মনে রাখবেন এই পুরো বিশ্বে চারজন রাজিত্ব করেছে মানে চারজন বাদশাহ এমন ছিল যেনারা এই পুরো বিশ্বে রাজিত্ব করেছেন পুরো জমিনের ওপরে যাদের রাজিত্ব চলেছিল বা হয়েছিল এনাদের মধ্যে দুজন মমিন ছিল ছিলেন আর দুজন কাফের ছিল যেটা এমামে জাফর সাদিক আলাইসলাম বলেছেন যে এই চারজন রাজা যারা এই পুরো বিশ্বে বা পুরো জগতে রাজত্ব করেছে এই চারজনের মধ্যে দুজন মমিন আল্লাহর নেক বান্ধা আল্লাহর মান্যকারী বা আল্লাহর অপস্যকারী ছিল আর দুজন কাফের ছিল যারা নিজেকেই খোদা বলতো বা খোদাকে অমান্য করত। খোদা ছাড়া অন্য কারো পরাস্তেস করত তো যে দুজন মমিন রাজত্ব করে গেছেন এই পুরো বিশ্বে এক নম্বরে জানাবে সোলেম্যান বিন দাউদ পুরো বিশ্বে আল্লাহ ওনাকে রাজিত দান দিয়েছিল বা সমস্ত জিনিসের উপরে ওনার হুকুম বা অর্ডার চলত পশু পাখিরাও তার ওনার হুকুম মেনে চলতো জানাবে সোলেমান ইবনে দাউদ তাই মনে রাখবেন সবচেয়ে শেষে যে মান্দা বা নবী জান্নাতে পরিবেশ করবেন তিনি হচ্ছেন জানাবে সোলেমান বিন দাউদ কেননা পুরো বিশ্বের হিসেব ওনাকে দিতে হবে আল্লাহর সামনে তাই উনি সর্বশেষে জান্নাতে। प्रवेश करबें और द्वित ममिन बदशाह जिन्हें पूरा विश्व राजें जनबी जुलकर नबी सेकंदर बादशाह ज्यादा बला है तो यमिन जनबी जुलकर सेकंदार बादशाह जा, जा के बला है उन्नी जो जा दुनिया के तुनी वियेत करें हाथ जान काफनर बाहरे रखा है तो वनर प्रजारा और उन निकटतम लोक जिज्ञासा कर जय आल्लाबी अ बासा सलमत आप हाथ काफनर बाहर क्या रखते बोले तक उन्नी दुनिया के एक शिक्षा दीते चाहिए कमजकम दुनिया के जबार समय एक जिन तेस्कार बुझे जो चाहिए पूरा विश्व राजित्व करो विश्व राजा छर अंडारे छो सबाई क्यों तरह देख काफन खाली हाथ खाली हमें किचुर्णीना এইরূপ তোমাদেরকেও খালি হাত যেতে হবে শুধু আমি যে কর্মগুলো করে যাচ্ছি যে নেকিগুলো করেছে। আল্লাহর বান্দাদের যে সেবা করেছি যা পূর্ণ করেছি সেগুলোই আমার সঙ্গে যাচ্ছে এটা একটা সুন্দর উদাহরণ ছিল তো এই দুজন ছিল আল্লাহর নেক মমিন বান্দা যেনারা পুরো বিশ্বে রাজিত্ব করেছিলেন জানাবে সোলেমান নবী এবং জানাবে জুলকান্নাইন বা সেকান্দর বাদশাহ আর যে দুজন কাফের রাজিত্ব করেছিল মুশেক রাজিত্ব করেছিল আল্লার অমন্যকারী এই দুনিয়ায় রাজিত্ব করেছিল একজন ছিল নমরুদ জেনাবে এব্রাহিম নবীর যুগে আর আর দ্বিতীয় ছিল বখত্নসর বাদশাহ বড় জালিম ছিল যে বখত্নসর জেনাবে জাকারিয়াকে টুকরো টুকরো করিয়েছিল জেনাবে জাকারিয়া নবী বখর বাদশাহার সৈনিকরা ওনার পিছনে লেগেছিল তো আল্লাহর হুকুমে উনি তখন দামিষ থেকে হালাবে পালিয়েছিলেন আল্লা রুকুমি হালাবে যাচ্ছিলেন তো আর পিছনে সত্তরের পিছনে ছুটে আসছিল আর উনি আগে যাচ্ছেন। হালাবে আস মসজিদে জাকারিয়া নামক একজন এক বিখ্যাত মসজিদ আমি নিজে চোখে দেখেছি সেগুলো সব দেখে এসেছি আলহামদুল তো বহু বিখ্যাত মসজিদ বা বড়ো মসজিদ মসজিদে জাকারিয়া হালবে শহরে সিরিয়ায় বা দেশে। तो वही मस्जिद वक्ट गिल ओ ग पीछने उ पाली पलिए जत्रा के ना पाए क्योंकि जख शत्रा निकटे इसे गल और वना के देखे निल तक उन्नी आल्लाहर का दुआ करलेंल्लाह यु जालिम यह बक्तर बादशार সেপাহীদের থেকে আমাকে রক্ষা করো এই জালেমদের থেকে আমাকে রক্ষা করো সুতরাং এই গাছকে অনুমতি দাও এই গাছ আমাকে নিজের ভেতরে নিয়ে নিক সঙ্গে সঙ্গে জানাব জাখারিয়া নবী দুয়া কোবল হয়েছিল আর সেই গাছ ফেটে গিয়েছিল সঙ্গে সঙ্গে উনি গাছের মধ্যে প্রবেশ করেছিলেন আবার গাছ যমন তমন হয়ে গিয়েছিল এই সৈনিকরা এই সেপাহীরা এসে খুঁজে দেখছে কোথাও জাখারি নবীকে পাওয়া যাচ্ছে না এখানি তো ছিলেন উনি কোথায় চলে গেলেন সুতরাং সন্দেহ হলো তো সেই গাছকে ওরা টুকরো টুকরো করেছিল আর যখন গাছকে টুকরো টুকরো করেছিল সেই গাছের সঙ্গে সঙ্গে জানাবে জাখারিয়া নবীও টুকরো টুকরো হয়ে গিয়েছিলেন যাই এটা একটা ইতিহাস ছিল সংক্ষিপ্তে বললাম যেটা এটা আরও হয়তো ওনার জীবন যখন বর্ণনা করব। অনেক ঘটনা আপনাদের সামনে বলবো। তো মনে রাখবেন এই আজার মানে জানাবে এব্রাহিম নবীর চাচা যিনি বুথপার ছিলেন ঠাকুর তৈরি করে প্রতিমা তৈরি করে জানাবে এব্রাহিম নবীকে দিতেন যাও এটা বাজারে বিক্রি করে এসো তো জানাবে এব্রাহিম নবী ওই প্রতিমাগুলো ওইগুলো নিয়ে বাজারে যেতেন আর এইভাবে জোর উচ্চস্বরে বলতেন যে কে আছে যে এই প্রতিমা বা এই বুধগুলোকে ক্রয় করবে এই খোদাদেরকে কে কিনবে যে খোদা না কথা বলতে পারে না কথা শুনতে পারে না কারো সমস্যার সমাধান করতে পারে আমরা তাকে যেভাবে গড়েছি সেইভাবে সে গড়ে উঠেছে এইভাবে অনেক কিছু বলার পরে বলতেন কে আছো এই কিনবে তখন আর কেউ ওই প্রতিমা কিনত না যে এই কিনে কি লাভ করব। একে আমরা যেখানে রাখবো সেখানে থাকবে এইভাবে যখন জানাবে এব্রাহিম নবী বলা শুরু করলেন আস্তে আস্তে মানুষের ভুল ভাঙা শুরু হলো সুতরাং ওই প্রতিমার বিক্রি কম হয়ে গেল পুরো প্রতিমা উনি ফিরে নিয়ে আসতেন তখন জানাবে আজার মানে ওনার চাচা উনি বলতেন আব্রাহিম আজ একটা ভূত বিক্রি হলো না কেন তখন উনি বললেন আমি তো পুরো চেষ্টা করেছি আওয়াজ দিয়ে দিয়ে সমস্ত পাড়ায় পাড়ায় গ্রামে গ্রামে গিয়েছিলাম কিন্তু কেউ আপনার খোদাকে কিনে নি তো আমি কি করব। তাহলে বুঝতে পেরেছেন তো ওই आजारेर कथा नमरूत बदशाह जानबी इब्राहिम नबीर जन्मे आगे ये घटना बोल कब्राहिमर जन्म आगे ओ आजार ज्योतिषी तो नमरूद के बोले खूब शीघ्र तुम्हारे एक बच्चा जन्म ले तुम्हार के फेल कर शेष कर तुम्हारा जो प्रतिमार ठाकुरर बा, बातर पूजा कर सब बंद हो जाए তখন এব্রাহিম নবী আলাইসালামের জন্মের আগে ওই নমরুজ জালিম বাদশা অর্ডার করল যেমন ফেরাউন নিজের যুগে অর্ডার করেছিল যেন কোনো বাচ্চা জন্ম না নিতে পারে কেননা সে সময়ও জ্যোতিষীরা বলেছিল যে তোমার দেশ এক বাচ্চা জন্ম নেবে যে তোমার রাজত্বকে পতন করে দেবে শেষ করে দেবে তো ফেরাউন যেমন ভয়ে সত্তর হাজার বাচ্চা শিশুদেরকে কাতল করিয়েছিল ওইরূপ নমরুদ দুটো অর্ডার দিল যদি এমন বাচ্চা জন্ম নেয় তাহলে আমার এই রাজত্ব থাকবে না সুতরাং প্রথম অর্ডার কী দিল যে এই বছর কোনো বিবাহ হবে না নারী পুরুষের কোনো মিলন হবে না পুরুষরা সবাই শহরের বাইরে চলে যাবে আর নারীরা শহরের ভেতরে থাকবে और जदि क्यों युकुमे अमान्य करा कतल कर देवा सूतरा पुरुष देर शहर बैरे हल और नारी भेतरे द्वित अर्डर हलो जदि क्यों गर्वित हो, हो कुनो नारी तो दायी तर हल जो को घरे पुरुष सन्तान जन्म नए संगे संगे कतल कर देवादी स्त्री सतान मे जन्मने असुविधा नहीं कहीं मेर भारती मेरे फिले जाना बुना बीबी एब्राहिम से गर्वित छे आस्ते आस्ते बच्चा प्रस्तवर समय निकट आसें आल्लर का प्रतिपालकर का दुआ कर তখন ওনাকে ইলহাম করা হল এ বোনা তুমি শহরের বাইরে চলে যাও কোন পাহাড়ের গুফায় চলে যাও সেখানে যেয়ে বাচ্চাকে জন্ম দাও তাই ইতিহাস লিখছে বাবুল শহরে বাইনাল নেহরাইন নাহরে ফুরাত নাহরে দজলা ইরাকের দুটি বিখ্যাত নদী প্রবাহিত একটার নাম হচ্ছে দজলা নদী আর আরেকটার নাম হচ্ছে ফুরাত নদী যার পাশে কারবেলা অস্তিত্ব তো ওই দুই নদীর মাঝখানে একটা বিখ্যাত প্রাচীন শহর ছিল এখনো আছে তার নাম হচ্ছে বাবুল যার নাম কোরআন এসেছে ওই বাবুল শহরে ওনার জন্ম হয়েছিল বা ওই বাবুল শহরের নিকটে বোরাসা বলে এক গুফা পাহাড়ি ছিল যেখানে আজ এক মসজিদ আছে আমি নিজে গে গেছি দেখেছি যে পাথরের ওপরে জানাবে এব্রাহিম নবীর মা এব্রাহিম নবীকে শুয়ে রাখতেন সেই পাথর এখনো রাখা আছে মসজিদে বরাসা মনে রাখবেন এরাকে এই মসজিদটি তো ওই গুফার মধ্যে জানাবে বুনা বা খাতুন উনি যে নিজের ছেলেকে জন্ম দিয়েছিলেন আর রাতের বেলা উনি চলে আসতেন মানে বাচ্চাকে দুধ পান করিয়ে চলে আসতেন বাড়িতে আর সারা দিন বাড়িতে থেকে আবার সন্ধ্যেবেলা রাতের অন্ধকারে চলে যেতেন তো ওই বাচ্চা যখন ক্ষুধা পেত তো ইতিহাস লিখছে নিজের আঙুলকে চুসত আমাদের বাচ্চারা দেখেন ছোট বাচ্চারা নিজের বড়ে আঙ্গুল মুখে দিয়ে চষে তো উনি যখন ক্ষুধা পেতেন তো নিজের বড়ে আঙ্গুল চুসতেন আর ওর থেকে আল্লাহ রব্বুল আলমিন ওনাকে পানাহার দান করতো যেটা ইতিহাস লিখেছে দুধ বা পানাহার ওখান থেকে উনি পেতেন আর ওনার মা প্রতিদিন একবার যেয়ে ওনার সঙ্গে সাক্ষাৎ করে আসতেন বাল্যকাল থেকে একে বলে আল্লাহ যা রক্ষা করে তাকে কেউ মারতে পারবে না যেমন মুসানবী আলা ইসলামের আল্লাহ রক্ষা করেছিলেন সিন্ধুকে ওনার মা রেখেছে দরিয়ায় ছেড়ে দিয়েছিলেন পরে ওই সিন্ধুক ওই ফেরাউন বাদশাহ দরবারে পৌঁছে যায় কিভাবে লালিত পালিত হন সব ইতিহাসে আছে যেটা আপনার সামনে যারা मुसानबिर घटना जब शुभ वनर जीवन शुनाव विस्तृत आलोचना करब तो अल्लाह जदि चाय तो जालिम बदशाह आल्ला शत्रु दरबारे निजे सम्मानित व्यक्ति वाल हेफाजत कर रक्षा कर गुफार मध्य जान इब्राहिम नबी प्राय तर बसर का चिंता करूँ तर बसर का पान पान अल्लाहर दो শিক্ষায় শিক্ষিত হয়ে উনি বাইরে এসেছিলেন তো যদি কেউ আপনাকে জিজ্ঞাসা করে কে আজহার কে ছিল তো বলবেন আজহার জানাবে এব্রাহিম নবীর চাচা ছিলেন উনি এব্রাহিম নবীর পিতা ছিলেন না উনি জানাবে এব্রাহিম নবীর চাচা ছিলেন হজরত ইব্রাহিম নবীর পিতা বা ওনার চাচার সম্পর্কে আমি আপনাদেরকে বিস্তারিত বললাম এবারে এখানে প্রশ্ন হচ্ছে যে हजरत इब्राहिम नबीर जुगे जे बदशाह नम्रत बशाह ये अपनारा जानके खोदा बोलत और अनेक अनुकम प्रार्थनार पत्र लातो माना ओजा हबलो ओबैस এস এই খোদাগুলো যদি কেউ মেনে চলত তাকে নমরুদ ছেড়ে দিত আর যদি কেউ এর বিরোধিতা করত বা ওই খোদার উপাসনা না করতো তাকে নমরুদ কাতল করিয়ে দিত মেরে ফেলতো। তো জানাবে এব্রাহিম নবী আগে অনেকভাবে বোঝানোর চেষ্টা করলেন নিজের কমকে যে তোমরা যার পুজো পাঠ করছো এসব আল্লাহর সৃষ্টি এরা যদি খোদা হতো এরা যদি প্রতিপালক হতো তাহলে কথা বলতো তোমাদের কথা শুনত তার উত্তর দিত তোমাদের কথা সে শুনছে না কোনো উত্তর দিতে পারছে না তারপরেও তোমরা কেন তার উপাসনা করছ অনেকভাবে বুঝেছিল বহু বছর বুঝেছিলেন তখন বুঝেননি তখন জানাবি এব্রাহিম নবী বললেন যতক্ষণ এই প্রতিমাগুলো থাকবে এরা এইভাবে উপাসনা করতে থাকবে এইভাবে পারস্তেস করতে থাকবে তাই জানাবে এব্রাহিম নবী একদিন মিল্লাতে এব্রাহিম মানে ওই যুগের লোকেরা বছরে একদিন বিশেষ দিন ছিল সেই দিন ওরা সমুদ্রের ধারে যে মানে একটা মেলা করত বা একটা তাদের পর্ব ছিল পার্বণ ছিল সেটা করত আর ওই পাহাড়ের গায়ে যে প্রতিভাগুলো তৈরি করা ছিল তার উপাসনা করত যেগুলোর নাম আমি বললাম লো মানাত, ওজা হব্বল ও কবয়েস বা কেয়েস এর উপাসনা করত। আর ওই রূপ নিজের নিজের এলাকায় সবাই মানে স্থান তৈরি করে রেখেছিল তো জানাবে এব্রাহিম নবী ওই দিন যেদিন সবাই চলে গিয়েছিল শহরের বাইরে শহরে যে বুধগুলো ছিল সেগুলোকে ভেঙে সেই কুলারি যেটা কোরআনের তাফসিরে লেখা হয়েছে বিখ্যাত তাফসির সমস্ত মোফাসিনা লিখেছেন যে সবচেয়ে বড় প্রতিমা ছিল তার কাদের ওপরে রেখে দিল এবারে সবাই সন্ধ্যেবেলা ফিরে আসছে এসে দেখছে কি যে প্রতিমাগুলো সব ভাঙা আর একটা প্রতিমার कदर ऊपरे कोल रखा आदशा के खबर देवा हलो नमरूत के नमरूतल के लिए आज यहाँ बाबुले कह बी तो सबाई नदीधारे मेलाय ग तक जो कुरान बोलते क्यों बोल जे एक जो युवक तर नाम हे इब्राहिम यत दिन নম্বর খবর রাখতো না যেন এব্রাহিম সম্পর্কে জানতো না এক যুবক দেখতে খুব সুন্দর বড়ো প্রভাবশালী তার নাম হচ্ছে এব্রাহিম সে ছিল তখন বলল ডাকো তাকে ডাকা হলো দরবারে এব্রাহিম তুমি কি এই প্রতিমাগুলো ভেঙেছ উনি বললেন শিক্ষা দেওয়ার জন্য। আমি তো অসুস্থ ছিলাম বলে কোরআন যেটা বলছে ইন্নি সাকিম ও ইন্না সাকিম যেটা বিভিন্ন আয়তে এসেছে উনি অসুস্থ ছিলেন ওনাকেও ওনার চাচা বা অন্যরা বলেছিলেন যাওয়ার জন্যে কোনো বাইনা করেছে না এটা বাস্তব আর শারীরিক অসুস্থতা একটা বায়না করেছে হতে পারে সামান্য সময়ের জন্যে হয়তো উনি অসুস্থ হয়েছিলেন কেননা কখনো মিথ্যা কথা বলতে পারেন না ইননি সাকিম আমি অসুস্থ আমি যেতে পারবো না সুতরাং তখন ওনাকে জিজ্ঞাসা করলো সন্দেহস্বরূপ ওনাকে জিজ্ঞেস করলো তুমি কে চমকগুলো উনি বললেন যার হাতে বাজার কাদের ওপরে কুরুল আছে তাকে জিজ্ঞাসা করুন কে ভেঙেছে হয়তো ইনি নিজের ছোট বুধ বলুন এদেরকে হুকুম দিয়েছিল তারা অমান্য করেছিল হয়তো রাগে ইনি ওদেরকে মেরে ভেঙে ফেলেছেন যদি বলতে পারেন তো এনার কাছে জিজ্ঞাসা করুন ইনি বলবেন তখন নমরুত বলল আব্রাহিম তুমিকে রহস্য করছো এই প্রতিমা মাটির বা কাঠের তৈরি এ কি কথা বলতে পারে এ কী করছ করতে পারে সে নড়তে পারে না তার কিছু করার শক্তি নেই তখন যেন এব্রাহিম বললেন যে কথা বলতে পারে না যে নড়তে পারে না যে কিছু শুনতে পারে না বুঝতে পারে না উত্তর দিতে পারে না কিছু করার শক্তি নেই আপনারাই বলছেন তাহলে তেমন ভূতের কেন পরাস্ত করছেন মনে রাখবেন এটা শুধু একটা মনের শান্তনা বা साधारण मानुषर आस्था ता छाड़ा किच्छुना आसल प्रतिपालक से ही अल्लाह रबुल आलमी और यहाँ समस्त धर्म मूल विश्वास और जो आसमानी ग्रंथ इस सब एकटाई संकेत दिखे जो प्रतिपालक सकलें अल्लाह रबुल आलमीन जेनार और विश्व जो जिन चोखे देखी जानको मानसी जर कथा शुने चल जर प्रति आस्था में विश्वास रखी ये क्यों आल्ला सृष्टि জানাবে এব্রাহিম যখন বললেন একে জিজ্ঞেস করো তখন বলল সে কথা বলতে পারে না তখন উনি যখন বললেন যে তাহলে কেন তার পুজো করছো তখন সন্দেহ বলো না তাহলে এই কাজ তোমার কাজ সুতরাং জানাবে এব্রাহিম নবীকে সাজাস্বরূপ আগুনে ফেলা হয়েছিল আপনারা জানেন সেই দেশের সমস্ত লাখ কাঠ পাথর জমা করে আগুন জানানো হয়েছিল যে আগুনের সম্পর্কে করার তাফসির বলছে যে আকাশ থেকে কোনো পাখি পর্যন্ত উড়ে যেতে পারতো না তার উপর যে পুরের জলে ছায় হয়ে যেত এত ভয়ঙ্কর আগুন ছিল যেভাবে এব্রাহিম নবী এমনি অত বড় স্থান পাননি সম্মানিত স্থান পাননি উনি তিনটে বড় পরীক্ষা দিয়েছিলেন সেই পরীক্ষায় সফল হওয়ার পরে আল্লাহ ওনাকে বিশেষ বিশেষ স্থান দান করেছিল যেমন उन सब प्रश्न है जजरत इब्राहिम नबी को स्थान वोस्ट उपलब्धि करें तो उन्नी सर्वप्रथम नबी छल्लर खलिल प्रियतम बंदा छायित्व उन्नी रसुलें और तृत्य एलाहिमान सब इमामत दाना हो, दान हो और समस्त स्थान উনি পরীক্ষায় পাশ করে বড় পরীক্ষা দিয়ে পেয়েছিলেন তো সর্বপ্রথম যে পরীক্ষায় উনি পাশ করেছিলেন সেটা ছিল জীবনদান ওনাকে ওই আগুনে ফেলা হচ্ছিলো আর আগুনের তেজস্ব এত ছিল যে নিকটে কারো যাওয়া শক্তি ছিল না তাই মিঞ্জিনিক এক মেশিনের মাধ্যমে ওনাকে ওই আগুনে ফেলার ব্যবস্থা করা হয়েছিল তো যখন মিজিনিক থেকে ছুড়ে ওনাকে ফেলা হচ্ছিল আগুনের দিকে সেই সময় জিব্রাইল আসছে পরীক্ষা দেখুন আল্লাহ তর জিব্রাইল আসছে যাও আমার নবীর সাহায্য করো যে জিজ্ঞাসা করো কোন মাদদের প্রয়োজন আছে কোন সাহায্যের প্রয়োজন আছে সঙ্গে সঙ্গে তাকে ধরে তুলে নিয়ে আসো তাকে বাঁচিয়ে নাও যেন আমি জিব্রাইল আসছেন এসে বলছেন আয় আল্লাহর প্রিয় নবী আব্রাহিম আমি জিব্রাইল चाह सहार प्रयोजन आज दरकार से समय तुम्हार मददर प्रयोजन आ जोब इब्राहिम आमार निता कराज्यर प्रयोजन छो बोले उन्नी अमान्य करा्यर प्रयोजन आंतु तुम्हारे न আমার প্রতিপালক যে আমাকে নবী করে পাঠিয়েছে হেদায়তের দায়িত্ব দিয়েছে যার দিনের হেদায়ত করতে যে আজ আমি এই কঠিন সমস্যার সম্মুখীন হতে চলেছি সেই আমার রক্ষা করবে সুতরাং জানাবে এব্রাহিমের এই উত্তর আল্লাহকে এত ভালো লাগলো যে আগুনের ভেতরে উনি চলে গেলেন কিন্তু আগুন ওনাকে পড়াননি আল্লাহর হুকুম হল ইয়া না আরো কুনি বরদানবাসালাম আগুন তুমি ঠান্ডা হয়ে যাও আর এমন ঠান্ডা মানে অতিরিক্ত ঠান্ডা হয়ে যাও না শান্তিপূর্ণভাবে ঠান্ডা হয়ে যাও তাই ইতিহাস লিখছে ওই আগুন ফুলের তোড়ায় পরিবর্তন হয়ে গেছিলো পুরো একটা ফুল বাগান হয়ে গিয়েছিল আর তার মধ্যে চলে গিয়েছিলেন তো এইভাবে আল্লাহ নিজের নেকবান্ধাতে রক্ষা করে ওই ওনার মালের পরীক্ষা হয়েছিল উনি জঙ্গলে উনি ভেড়া চড়াতেন দুম্বা চড়াতেন ওনার গো গাভি ছিল গোরু চারাতেন এইভাবে উনি নিজের জীবিকার ব্যবস্থা করতেন और उन्नी मेहमान आवाज छे और शहरे वनर ग्रामे बा, बाड़ीत आसले पानाहार ना करा जेते दित और पानाहार पर सबा वनर शुक्रिया अदा करतें तो उन्नी बतार शुक्र कदा करो ना तर शुक्र आदाय करो जो तुम्हें ये रुजि दिए तुम्हार रुजी आज हमारे दिए सूतरा तरा जिजेस যেন এব্রাহিম নবী বলতেন তোমরা একবার আমার প্রতিপালকের সামনে নত হয়ে যাও মাথা মাটিতে রেখে শুকুর করো আর যেই সেই মেহমান নিজের মাথা মাটিতে রেখে দিত সেজতে চলে যেত তখন এব্রাহিম নবী বলতেন আয় আল্লাহ এর মাথাকে তোমার সামনে নত করার দায়িত্ব আমার ছিল যেটা আমি করে দিলাম এবারে এর দিলকে নত করার দায়িত্ব তোমার এর অন্তরকে নত করো তুমি জানো হেদায়ত নিয়ে এবারে সৎপথর পথিক হয়ে যায় তোমার উপাসনা করা শুরু করে তো এইভাবে জানাবি এব্রাহিম নবী হেদায়ত করছিলেন তো ওই এব্রাহিম নবী যখন ভাড়া চড়াচ্ছিলেন বা দুম্বা চড়াচ্ছিলেন গরু চড়াচ্ছিলেন এক সময় ফেরিস্তা পরীক্ষা নিতে আসছে আল্লাহর এক ফেরিস্তা এসে বলছে সুব্য হন কুদ্দুসুন রব্বুল মালায় কত যেটা নামাজের শেষ শেষ দেয় পড়াশন্ন সুব্য হন কুদ্দোসুন রব্বুল মালায় কাত রু আর বিশব্দ সুব্য হন কুদ্দসুন রব্বুল মালায় একতো সমস্ত প্রশংসা বা পবিত্রতা সেই আল্লাহর জন্যে সেই প্রতিপালকের জন্যে যে সমস্ত রুহের এবং ফরিস্তাদের প্রতিপালক বা মালিক বা সৃষ্টিকর্তা তো এই ফরিস্তা যখন এসে আওয়াজ দিচ্ছে তখন উনি সঙ্গে সঙ্গে খুশি হয়ে বললেন আমি আমার এই রেওয়ার মানে ওই যে ভেড়া বা ছাগল বা দুম্বা বা গরুর যে দল ছিল এক দল দিয়ে দিলেন এক দল গরু দিয়ে দিলেন কি ছাগল দিয়ে দিলেন কি দুম্বাকে ভাড়া দিয়ে দিলেন আবার বলছে শুভ্য হন কুদ্দুসন রব্বুল মালা একে তোমার কত ভালোবাসতেন আল্লাহকে যখন নিজের প্রতিপালকের প্রশংসা শুনলেন তখন বললেন আমি আর্ধেক তোমাকে দিয়ে দিলাম আরও একবার আমার প্রতিপালকের প্রশংসা করো তখন উনি আরও একবার ওই ফেরিসটা প্রশংসা করলেন শুভ্য হন কুদ্দু শন রব্বুল মালা একে সঙ্গে সঙ্গে জানাব এব্রাহিম নিজের পুরো গরু ছাগল যা কিছু ছিল উনি দিয়ে দিলেন তখন আল্লাহর হুকুম আল্লাহারিসা শীঘ্রই আবার ওখান থেকে চলে যাও নইলে হয়তো না আমার নবী আমার প্রিয় বান্ধা আমার মহব্বতে নিজের জীবন দান দিয়ে দেবে কত ভালোবাসতেন তাই ওনাকে খালিল্লাহ মানে আল্লাহর বন্ধু বলা হয়েছে আর রেশালাথের দায়িত্ব ওনাকে দেওয়া হয়েছিল মানে নবী হয়তো নবী হতে নিজের জন্য বা নিজের পরিবারের জন্য কিন্তু রেশালাথের দায়িত্ব যাকে দেওয়া হতো তার মানে কি ওই দিনের তাবলিক মানে পরিবেশে সমাজে গ্রামে শহরে অন্যদেরকে করতে হবে তাই রসুল ছিলেন তিনশো তেরো লক্ষ চব্বিশ হাজার নবীর মধ্যে মাত্রের তিনশো তেরো জন রসুল রসুল ছিলেন আর অনাবি এব্রাহিম নবী রসুল ছিলেন মানে শরীয়াতের শিক্ষা দেওয়ার দায়িত্ব বা আল্লাহ এল্হি সংবিধান লোকের কাছে পৌঁছে দেওয়ার ওনার ছিল তারপরে উনি শেষ স্থান যেটা পেয়েছিলেন সেটা হচ্ছে এমামাত মানে বড়ো পরীক্ষার পরে উনি ওই স্থান পেয়েছিলেন আজ সময় খুব সব কমও রয়ে গেছে আর এখন অনেক কথা বাকি আছে বলে আমি খুব সংক্ষিপ্তে বলতে চাই যখন ওনাকে এমামত দেওয়া হলো তখন উনি বললেন হে আমার প্রতিপালক যখন আল্লাহ তখন যায় লোকেনল্লাশ এমামা আমি তোমাকে আমার বান্ধাদের জন্য বা লোকদের জন্য এমাম করলাম মানে আজ থেকে তারা তোমাকে ফলো করে চলবে তুমি যেভাবে চলবে তারা তোমার পেছনে পেছনে সেইভাবে সব কিছু করবে তখন জানাবি এব্রাহিম নবী যখন এত উচ্চ স্থান পেলেন বা শেষ স্থান বললেন বলা হয় পেলেন উনি বললেন ওয়ামিনজুরিয়াতে এই এমামতের এই অহদা এই পোস্ট বা এই দায়িত্বকে আমার বংশে অন্য কেউ পাবে তখন আল্লাহর হুকুম হলো লামিন হ্যাঁ তোমার বংশে পাবে কেউ না কেউ পাবে তবে কোন জালিম কোন পাপি কোন অত্যাচারী এই পদবী বা এই বা এই অহদার মালিক হতে পারবে না মানে যে জীবনে কোনো পাপ করবে সে কখনও এমাম হতে পারবে না তাই নবীর এব্রাহিম নবীর বংশ থেকে আমাদের নবী মানে শেষ নবী উনি এই এমামাতি বা এই অহদা পেয়েছিলেন আর অন্য কোন নবী এই অহদা পাননি তারপরে শেষ নবীর পরে ওনার খলিফা বারো জন এমাম ওনাদেরকে এই এত সম্মানিত স্থান বা দায়িত্ব বা পদবী হয়েছিল তো জানাবে এব্রাহিম নবী নিজের পরীক্ষার মাধ্যমে বহু অন্যতম বা উচ্চতম স্থান পেয়েছিলেন যেটা বললাম নবুবত এমামাত বা রেসা রেসালাত ওনাকে দোয়া হয়েছিল আর সর্বশেষে স্থান যেটা উনি পেয়েছিলেন সেটা হচ্ছে এমামাতের এমামাতের স্থান এবারে প্রশ্ন হচ্ছে যে জানাবে এব্রাহিম নবী কোথায় বসবাস করতেন বা কোথায় জীবনযাপন করতেন ওনার মৃত্যু কীভাবে হয়েছিলো ওনার কবর কোথায় তো জনাব এব্রাহিম নবী সম্পর্কে আমি বললাম উনি বাইনান মানে ফোরাত ও নদীর মাঝখানে শহর বাবুলে জন্ম নিয়েছিলেন আর বোরাসার গুফায় উনি জন্ম নিয়েছিলেন আর উনি ওখান থেকে বাধ্যমূলক মানে যখন শহরের লোকেরা কথা শোনেনি ওনার ওপরে জুলোম অত্যাচার শুরু হলো অনেক ঘটনা আছে যেগুলো ইনশালা অনেক অনেক আরও পড়াশোনাবো উনি ওখান থেকে এরোস এলাম চলে গিয়েছিলেন ফিলিস্তিন চলে গিয়েছিলেন ফিলিস্তিন থেকে আবার ওখান থেকে মিশর চলে গিয়েছিলেন মিশর মিশর থেকে আবার উনি ফিরে এসেছিলেন এরোস বা হাররান যাকে বলে হরান আল খলিল এখন তার বর্তমান নান আল খলিল সিটি ওখানে উনি যেটা এখন ইসরায়েলে উনি ওখানে ফিরে এসেছিলেন ফিলিস্তিনে ফিরে এসেছিলেন তারপরে ওখানে উনি সাধারণভাবে মৃত্যুবরণ করেছিলেন আর একশো বছর নইলে একশো বছর ওনার টোটাল বয়স ছিল যেটা ইতিহাস ইতিহাস লিখছে এবারে এখানে একটা প্রশ্ন আছে যে জানাবে এব্রাহিম নবী আমি যেমন বললাম যে নিজের কমকে বোঝানোর জন্যে অনেক চেষ্টা করেছিলেন তারা সে তারা মানে তারার পুজো করত চন্দ্রের পুজো করত বা সূর্যের পুজো করত তো উনি বললেন যদি তারা খোদা হতে পারে তো আমি তোমাদের সঙ্গে দাঁড়াচ্ছি দাঁড়ালেন যারা চমকাচ্ছিল রাতের শেষে তারা গায়েব হয়ে গেল তোমার বললেন যে গায়ব হয়ে যাবে যে শেষ হয়ে যাবে সে খোদা কি করে ওইরূপ চন্দ্র পূজাকারীদের সঙ্গে দাঁড়ালেন চন্দ্র যখন জলমল করছিল যজক করছিল আলোকিত ছিল উনি বললেন হ্যাঁ এটা তো বড় হয়তো এই খোদা হতে পারে দেখুন কীভাবে বুঝতেছিলেন আবার ওই চন্দ্র যখন ক্ষয়ে গেল শেষ হয়ে গেল অন্ধকার হয়ে আসলো তখন বললেন এ তো অন্ধকার হয়ে গেছে তাহলে ইনি খোদা কি করে হতে পারেন এনার উপাসনা কি করে করা যায় এখন তো আমরা অন্ধকারে চলে এসেছি তারপরে যারা সূর্যর পূজা করত তাদের সঙ্গে দাঁড়ালেন না এ সবচেয়ে বড় এর শক্তি বেশি এর থেকে অনেক লাভবান হচ্ছে সুতরাং হয়তো এটাই খোদা হতে পারে দাঁড়ায় আবার সূর্য কোনো অস্ত চলে গেল উনি বললেন আমরা অন্ধকারে এসে গেছি সূর্যের লাভ থেকে আমরা বঞ্চিত হয়ে গেছি তাহলে কী করে খোদা হতে পারে খোদা চিরস্থায়ী খোদা হামেশা হ্যাঁ আর হামেশা রয়েগা মানে সর্বদাই থাকে আছে থাকবে আর সমস্ত প্রকারের লাভ তার থেকে আমরা দিনের বেলাও হতে পারবো রাতের বেলা রাতের অন্ধকারও হতে পারবো সূর্যের লাভ রাতের অন্ধকারে নেই দিনের বেলা চন্দ্রের লাভ রাতের অন্ধকারে দিনের বেলা তার লাভ নেই তারার লাভ রাতের অন্ধকারে দিনের বেলা লাভ নেই এইভাবে বোঝালেন যখন তারা কত শুনল না তখন জানাব এব্রাহিম বললেন সেই প্রতিপালকের উপাসনা বা ইবাদত করো চার কাছে একদিন ফিরে যেতে হবে দুনিয়াতে এসেছো একজন মরতে হবে তখন ওনার কম বলল কীভাবে আল্লা মৃতদেরকে চিন্তা করবে জীবিত করবে তখন উনি নদীর ধারে ছিলেন আর সেখানে একটা লাশ পড়েছিল তখন উনি নিজের প্রতিপালকের কাছে প্রার্থনা করেন আয় আল্লাহ আমার মিল্লাতকে আমার কমকে দেখাও তুমি কিভাবে মৃতকে জীবিত করবে আল্লাহর হুকুম হলো আয় ন এব্রাহিম তোমার কি বিশ্বাস নেই তখন এব্রাহিম বললেন আমার বিশ্বাস আছে আমার প্রতিপালক আমি চূড়ান্ত বিশ্বাসে রাখি শুধু এদের শান্তনার জন্যে আর এবং আমার মনশান্তির জন্যে আমি এটা দেখতেও চাই বা এদেরকে দেখাতে চাই তখন আল্লাহর হুকুম হলো আয় এব্রাহিম তুমি চারটে পাখি এক জায়গায় করে তাকে জবাই করো আর তাদের মাংস একত্র করে মিক্স করে চার পাহাড়ের উপরে রেখে দাও আর তাদের ঠোঁট মানে চোচ যাকে বলা হয় নিজের হাতে ধরে রাখো আর এক এক পাখির আওয়াজ দাও সবাই যদি উড়ে এসে তোমার ওই হাতে যে ঠোঁট ধরে আছো তাদের জীবিত মাথা ধরে আছো বা জবাই করার পর যে মাথা ওই মাথার সঙ্গে সবার শরীরে এসে যদি জুড়ে যায় তার মনে আমার শক্তি বুঝা নেবে সুতরাং জানাবে এব্রাহিম নবী চারটে পাখি জবাই করলেন ওই পাখি চারটে ছিল মুরগ মানে মুরগি হাঁস মর আর বলা হচ্ছে শগুণ নইলে কাক দুটোর একটা চারটে পাখি জবাই করে তাদের মাংসকে মিশ্রণ করে চার পাড়ার উপরে রেখে দিলেন তারপরে নিজের কমের সামনে ওই চারটে মাথা কাটা মাথা নিজের হাতে ধরে রেখেছিলেন চারটে পাখির আওয়াজ দিলেন সঙ্গে সঙ্গে সেই মাংস সব উড়ে এসে যে মাংস মিক্স করে ফেলেছিলেন মানে কিমা তৈরি করে মিক্স করেছিলেন সেইগুলো মিক্স মাংস সব আবার নিজের প্রথম রূপে এসে যে পাখির যে অংশ ছিল বডি ছিল সেই মাতার সঙ্গে জড়িত হয়ে গেল লেগে গেল আর ওড়া শুরু করলো কাক নিজের মাতার সঙ্গে জুড়ে গেল। মুরগি নিজের মাতার সঙ্গে জুড়ে গেল হাঁস নিজের মাতার সঙ্গে জুড়ে গেল, বা মোর নিজের মাতার সঙ্গে জুড়ে গেল তখন কম বলল হ্যাঁ এটাই সত্যি এই মরা পাখি যখন জীবিত হতে পারে তখন আমরাও জীবিত হতে পারি আর যেটা কোরআন বলছে অনেকেই ভাবে যে আমাদেরকে জলিয়ে পুড়ে ছাই করে দেওয়া হচ্ছে আমরা কি করে পুনরায় জীবিত হব তো কোরআন বলছে সুরা ইয়াসিন তুলে দেখুন যে এই মৃত দেহকে আল্লাহ কী করে পুনরায় জীবিত করবে যে জলে পুড়ে ছাই হজে গেছে তখন আল্লাহ বলছে যখন কিছু ছিল না ওই ছাইও ছিল না তখন তো আমি তাদেরকে জীবনদান দিয়েছিলাম তো যদি বিনা ছাইয়ে জীবনদান দিতে পারি তো এখন তো কিছু অস্তত্ব আছে তো এদের পড়া শরীরকে এদের ছাইকে পুনরায় শরীর তৈরি করা আমার জন্য সহজ কোনো কঠিন নয় তো ওইভাবে জানাবে এব্রাহিম নবী শিক্ষা দিয়েছিলেন এবং আল্লাহর দিনের প্রচার করেছিলেন আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে তৌফিক দান করুক আমরা যেন জানাব এব্রাহিম নবীর জীবনের এই সমস্ত ঘটনা থেকে শিক্ষা লাভ করে যেন বুঝতে পারি যে এভাবে কীভাবে আমাদেরকে জীবনযাপন করা উচিত বা কীভাবে খোদাকে মেনে চলা উচিত মনে মনে রাখবেন একটা জিনিস জানাবে এব্রাহিম নবী একটা শিক্ষা কি দিলেন নিজের বিশ্বাসের মাধ্যমে যে যদি খোদার প্রতি বিশ্বাস থাকে আর দুনিয়া আখেরাতের যদি আমরা কামিয়াবি চাই অকালো পরকালে যদি নিজাত চাই তো আল্লাহর প্রতি চূড়ান্ত বিশ্বাস রাখতে হবে আর আল্লাহর খুশির জন্য। অনেক কিছু ত্যাগ দিতে হবে কোরবানি দিতে হবে যে নবী এব্রাহিম নবী এই এত সম্মানিত স্থান পেয়েছিলেন নিজের কুরবানির মাধ্যমে তো ওইরূপ আমরা যদি কিছু পেতে চাই তো কিছু দিতে হবে আল্লাহর পথে দান করতে হবে কুরবানি দিতে হবে নিজের পরিশ্রম থেকে নিজের কষ্টের মাধ্যমে নিজের সময়ের মাধ্যমে নিজের সঞ্চয় দৌলতের মাধ্যমে যখন আমরা আল্লাহর পত কিছু কোরবানি দেবো তখন আল্লাহ আমাদেরকে উচ্চ সম্মান দান করবে যেটা জানাবে এব্রাহিম নবীর জীবন থেকে আমরা শিক্ষক শিক্ষা পেয়েছি যে কুরবানির মাধ্যমে আল্লাহর নিকটতম হওয়া যাবে এবং যেমন এব্রাহিম নবী সময় দিয়ে নিজের ধন দৌলত দিয়ে সব কিছু কোরবানি দিয়ে নিজের সন্তানের কোরবানি শেষে যার পরে উনি নবুবতের পরে এমামাত পেয়েছিলেন নিজের সন্তানেরও কুরবানি উনি দিতে গিয়েছিলেন জানেন যার পরিবর্তে ফাজ না হবি জিভিনা আদিম কোরআনের এসেছে আল্লাহ জানাবে এব্রাহিমের ছেলে ইসমাইলের কোরবানিকে একটা বড় কোরবানি থেকে পরিবর্তন করে দিয়েছিল তো ওই কুরবানির মাধ্যমে উনি আল্লাহর নিকটতম স্থান পেয়েছিলেন আর আল্লাহ ওনা রক্ষা করেছিল তো ঐরূপ যদি আমরা নারেন অমরুদ বা জাহান্নামের আগুন থেকে মুক্তি পেতে চাই তো আল্লাহর জন্য কুরবানি দিতে হবে আল্লাহর উপাসনা করতে হবে আল্লাহর হুকুম মেনে চলতে হবে আর যদি আমরা এহকাল ও পরকালে সম্মানিত স্থান পেতে চাই তো ওইরূপ নিজের ধন দৌলত আল্লাহর রাস্তায় খরচ করতে হবে বা প্রয়োজন হলে নিজের অনেক কিছু আল্লাহর পথে কোরবানি দিতে হবে আর তার সঙ্গে সঙ্গে চূড়ান্ত বিশ্বাসের সঙ্গে আল্লাহর পথের উপরে অটল হয়ে থাকতে হবে সাবিত কদম থাকতে হবে রাহে সরাতুল মুস্তাকিমের উপরে রাহে হকের উপরে তারপরেই কিন্তু আমরা নিজাত পাবো জানাবি এবার ঘট জীবনের আরও অনেক কিছু ঘটনা আছে যা সংক্ষিপ্তে বলা সম্ভব নয় তাই যতটুকু আজকে সম্ভব হয়েছে আপনাদের সামনে তুলে ধরেছি এই ঘটনাগুলো মনে রাখবেন আর এর মধ্যে যে কোনো ইনফরমেশানগুলো দিয়েছি এগুলো মনে রাখবেন এর থেকে আমরা শিক্ষা লাভ করছি বা অনেক কিছু জানতে পারছি এই বলে আজকের বক্তব্য এখানে শেষ করছি ওয়াকানা আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন আসসালামু আলাইকুম الله وبركاته